المرسلين নবীন আহমদ আল আলহিফ আমরা গত সপ্তাহে নবিকারি ইম সাল আলি ইসলামের জন্ম উপলক্ষে যে বিষয়গুলো এসেছিল সেগুলো আমরা আলোচনা করেছিলাম আজকে আমরা নবিকরি ইম সালামের জন্মের পরের ঘটনার দিকে যাব তবে জন্ম উপলক্ষে অনেকগুলো ঘটনা বিভিন্ন রেবায়েতে এসেছে এবং এত বেশি ঘটনা এসেছে যে এগুলোর কারী যারা ছিলেন রেওয়ায়তকারী যারা ছিলেন কারা ছিলেন কিভাবে এসেছে এগুলাকে এত চেক করা যায়নি কারণ তিনি যখন থেকে নবী হয়েছেন কত বছর বয়সে নবুয়ের ঘোষণা এসেছে চল্লিশ বছর বয়সে তার আগ পর্যন্ত তিনি যদিও অনেক দিক থেকেই কিছু ওনার আলামত বোঝা যায় যে তিনি স্পেশাল অনেক ভালো মানুষ কিন্তু নবী হবেন এটাকে কেউ জানতো আরও জানত না কাজে ওনার ঘটনা কি হয়েছে এগুলাকে ধরে রাখা এগুলাকে মুখস্ত করে রাখা এগুলাকে বর্ণনা করা এই সমস্ত কিছু পাওয়া যায়নি এইজন্য জন্য ওনার জন্ম তারিখটাও কবে এটা নিয়ে অনেক রেওয়ায়ত এসেছে আমরা তো একটা শুনেছি বারি রবি মৃত্যুর দিনটা এটা ঠিক কনফার্মাত ইন্ত্রীদের কাছ থেকে প্রচুর সহিপারে কিছু রেওয়াত থাকলেও আটই রবিআল আওয়াল হয়েছে বিশে রবি আওয়াল হয়েছে এরকম অনেকগুলো রেওয়ায়ত আছে তার মানে কেউ মুখস্থ করে রাখে নাই এরকম করে যেভাবে ওনার ইন্তিকালটাকে মুখস্থ করে রেখেছেন সাহাবাইকার কারণ ওই সময় ওনার প্রত্যেকটি কথা প্রত্যেকটি কাজ প্রত্যেকটি ঘটনা সাহবাক রাম নবুয়ের পরে সহিতরিকায় র করে রেখেছেন তার আগের ঘটনা চল্লিশ বছরের আগের ঘটনাগুলো এগুলো উড়া উড়া খবর পাওয়া যায় কিছু জিনিস পরবর্তী পর্যায়ে অনেক লোকেরা অ্যাড করেছে এই জন্য ইমাম বি ক্যাফি রহমতুল্লাহ আলাই ওনার ঐতিহাসিক গ্রন্থ যেটা বলা হয় আল বেদায়ত নেহা এখানে অনেকগুলো আলৌকিক ঘটনা উল্লেখ করেছেন করে করে বলেছেন যে এগুলোর কোনো গোড়া পাওয়া যায় না সহিতে কোনো পাওয়া যায় না অল্প কিছু যেগুলো আমরা আলোচনা করেছি এইগুলোর ব্যাপারে মোটামুটি অল্প কিছু ঘটনা সহি তরিকা এসেছে যেমন একটা ঘটনা আমরা পড়েছি বিভিন্ন নিজেরা বাংলা জবানে আরবিতেও কতক্ষণ কিতাবে আছে যে ওনার জন্মের সাথে সাথেই আহ পারস্য দেশের সম্রাটের সিংহাসন একদম কেঁপে উঠেছে এটার কোনো সহি রেওয়ায়ত পাওয়া যায় না এভাবে করে যারা পার্শ্বিক ধর্ম অনুসারে ছিল তাদের মাবুদ হচ্ছে আগুন আগুনটা হঠাৎ করে নিভে গেছে এর কোন এরকম করে অনেকগুলো ঘটনা এসেছে আবুল আহাবের ঘটনা বলেছিলেন এক ভাই আহ যে আবুল আহাবে এই খবর শোনার পরে কি করেছিলেন তার দাসীকে মুক্ত করে দিয়েছেন এইরকম ঘটনাগুলো এবং এই ফলে তার কিছু কমতি হয়ে যাবে এইরকম কোন ঘটনার খবর পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ স্টিল কেউ কেউ এগুলা বলেন এবং বয়ানের সময় আসে আমি অনেকগুলো লেখাপড়া করার চেষ্টা করেছি এবং লেখাপড়া করে করে করে করে করে যেটা সহি ওগুলাকে গ্রহণ করেন নাই কারণ হচ্ছে যে নবী করিম সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার বিষয়ে আমি বলেছি আমার কোন কাজকে মিথ্যা বলে প্রচার করে মিথ্যা কোন কাজকে প্রচার করে দেয় যেটা আসলে আমার সঙ্গে সম্পর্কিত নয় বা আমি বলিনি তাহলে সেই জন্য যারা মোহাক্টে কোলামরা এই সমস্ত খুব সাবধান থেকেছেন শুধু সহিগুলোকে বর্ণনা করেছে যেগুলো শহীদ প্রমাণিত হয়নি ওগুলা কিতাবে লিখলেও ইমামী ক্যা রহমতুল্লাহ পরে বলেছেন যে এই ঘটনাগুলোর কোন ঐতিহাসিক ভিত্তি প্রমাণ দলিল রেবায়াত বর্ণনা কারী সহি কোন তরীকে পাওয়া যায়নি নূর কথা এসেছে অনেক রেওয়ায় যে ওনার জন্মের পরে মানে ইরাক ইরান এটাকে কেউ কে নিয়ে আবার বলেন যে ও তাই তো এই জন্যই তো আহ নবী করিম সাল্লা সালাম নূরের তৈরি মানুষ না এখানে উল্টা দিকে চলে গেল আল্লাহ তালা ওনাকে ওনার ঘটনা জন্মের মধ্যে অনেক কিছুই যেগুলা ছিল সেই রে যেমন আমেনা ওনার মা বলেছেন যে আমি শুনেছি যে মহিলারা যখন সন্তান পেটে আসে অনেক অনেক কষ্ট পায় কমপ্লিকেশন করে আমি মোহাম্মদকে পেটে রাখার সময় আমি কোনো কষ্ট অনুভব করিনি এটা সত্য ঘটনা এগুলো স্পেশাল কিছু আল্লাহ আমাকে দিয়েছেন আমরা বলেছি ওনার জন্মের পরে উনি ওনার হাত দুটো ছেড় মতো মাথাটাকে উচ্চ করে আকাশের দিকে তাকিয়েছেন এই ঘটনা সত্য তো যেগুলো শহীদ এওয়াইতে পাওয়া যাচ্ছে এগুলো ঠিক এরকম নূর ছড়িয়ে পড়েছে এটা আল্লাহ নিদর্শন যে ওনার এই দিন যে দিন তিনি নিয়ে আসবেন যে ওহি তিনি পাবেন সেগুলো কি নূর আল ইসলাম ও নূর কুফরু জুলুমা তো কাজে ইসলামটাই নূর আলোকিত ওনার মাধ্যমে ইসলাম দুনিয়াতে আসবে এটির একটা আভাস আল্লা তালা দিয়েছেন এই কারণে উনি রক্তে মাংসের গড়া মানুষ না উনি নূরের তৈরি অন্য একটা জগতের মানুষ এরকম চিন্তা করা এটা কোন মহাকলাম রাম এইরকম ঘটনার খবর না কোন দিয়েছেন, না কোন হানিফা ইমাম মালিক ইমাম সাহাবে আহমেদ হাম ইমাম বোখারি কেউ এই জাতীয় কোনো জিনিস কোনদিন আলোচনা করেননি যেগুলা আমাদের দেশে অনেকেই বলে যে তিনি নূরের তৈরি ওই একটা ঐতিহাসিক ঘটনা থেকে নিয়ে সেটা যোগ করে দিয়ে বলে দিল যাই হোক এই জন্ম সংক্রান্ত আলোচনা আমরা গত সপ্তাহে করেছি জন্মের পরে যে ঘটনা তা একটা ঘটনা এখানে চলে সেটা হচ্ছে ওনার কি মুসলমানি হয়েছে নাকি মুসলমানি হয়নি। এই বিষয় নিয়ে আবার অনেকগুলো ভুল রেওয়ায়ত পাওয়া গেছে ভুল রেওয়ায়তে কি এসেছে তিনি নাকি বলেছেন এই দালায়ালিনবু ওতে খুব দুর্বল একটি রেওয়ার নবী করিম সাল নাকি বলেছেন তিনি বলেছেন এরকম নাই যে বলেছেন তার মধ্যে অন্যতম হচ্ছে আর নি উলে যে আমি মুসলমানি অবস্থায় খাতনা করা অবস্থায় আমার আমার জন্ম হয়েছে ওয়ালা মিয়ারা আর কেউ আমার গোপন অঙ্গ দেখতে পায়নি দেখা লাগেনি এই কথাটা সত্য রেওয়ায় নয় এরকম আরেকটি রেওয়ায়ত এসেছে এই যে ওনার দাদা আব্দুল মোত্তাল কে বলা হয়েছে যে আপনার নাতিতে জন্ম হয়েছে মাস মাসরুরান তার এই খেতান অবস্থায় জন্ম হয়েছে খতনা করা অবস্থায় তখন তিনি খুবই খুশি হয়েছেন বলেছেন যে আমার এই সন্তানের নাতিকেও সন্তান বলে আরব দেশে তার বিশাল সান হবে ভবিষ্যতে এগুলোর কোন ভিত্তি নাই সনদগুলো একেবারেই ভিত্তিহীন ইবনে ক্যাফি রহমতুল্লাহ আলী বলেছেন যে এইগুলো মধ্যে কোন সহি রেওয়ায়ত পাওয়া যায়নি কেউ কেউ কোন লোক বলছে মোতাবাতের রেওয়ায়ত আছে এগুলোর কোন ভিত্তি নাই ইবন কাইম রহমতুল্লাহ আলী বলেছেন যে এইগুলো যে সমস্ত হাজিস এসেছে হাজিগুলো লাইসে এগুলা মোটেই সহি নয় বরঞ্চ এগুলো বানানো হাজিস হিসাবে প্রমাণ করেছেন ইমাম আবুল ফরোজ ইবনিল জি রহমতুল্লাহ আলি কোন সহি হাদিস এই বিষয় নাই বরঞ্চ যে হাদিস এসেছে সহি তরিকায় সেটা এসেছে যে লাম্বা কানাল ইয়ার সপ্তম দিনে ওনার জন্মের মিনপিল আব্দুল মোতালে আলা আদাতিল আরব আরবদের তরিকা অনুযায়ী আরবদের কাছে নবী ইব্রাহিম আল্লাহ ইসলামের এই বকেয়া শূন্যটা তখনও জারি ছিল আর কি করত জন্মের পরে শিশুকে তারা ব্যবস্থা করেন তার দাদা আব্দুল মুতালে এবং ওই সপ্তম দিবসেই তিনি একটি আহ আকিকা দান করেন একটা ভেড়া দিয়ে আকিকা দান করেন এবং একটি ছোটখাটো অনুষ্ঠানের আয়োজন করেন এই মুসলমানের খতনা উপলক্ষে এবং কোরআষদের যারা আব্দুল মুখের ঘনিষ্ঠ তাদেরকে অনেকে দাওয়া দিয়েছিলেন তারা জিজ্ঞেস করলেন আপনার নাতির কি নাম রেখেছেন তিনি বললেন আমি তার নাম রেখেছি মুহাম্মাদ তাহলে সপ্তম দিবসে খতনা করে ফেলা আকিকা দেওয়া নামকরণ করা এগুলো নবী ইব্রাহিম আল্লাহ সাল্লামের বাকি বকে সুন আরবদের মধ্যে বিশেষ করে কোরাইশ সম্প্রদায়ের মধ্যে যারা ইব্রাহিম আলাহ সালামের পরবর্তী বংশধর সেরে ঢুকে গেলেও এগুলো কিছু তারা জারি রেখেছিল সেই তরীক হয়েছে প্রপারলি উনি বিনা খতনায় জন্মগ্রহণ করেননি যেটা আমরা ছোটকাল থেকে শুনে এসেছি এবং এইটা খতনা করার মধ্যেতে এমন অনেক লোক আছে অনেক অমুসলিমও আছে খতনা ছাড়া জন্ম হয় আমার আত্মীয়দের মধ্যে একজন আছে যে ঘটনা ছাড়াই জন্ম হয়েছে এটা হইলেই তো অস্বাভাবিক বিরাট কিছু বড় বুজুগের কারণ তো হয়ে যায় না অমুসলিমদের মধ্যে ওইটা হতে পারে আল্লাহ সৃষ্টিমত্লাভাবে করেন তো যখন এই মোহাম্মদ নাম শুনলো আরবদের কাছে তো এই নাম কখনো ছিল না করাই বংশের মেহমানরা বলল যে এই নাম পাইলেন কই আর এটা কি উদ্দেশ্যে রাখলেন আমাদের সমাজে আমাদের পরিবারে প্রথা অনুযায়ী যে সমস্ত নামগুলো ব্যবহার করে সেগুলো রাখলেন না কেন তখন তিনি জবাব দিলেন আর লোকেরা যেন তার প্রশংসা করে মুহাম্মদ শব্দের অর্থ হচ্ছে যাকে অনেকেই প্রশংসা করে মুহাম্মদ প্রশংসিত অন্যরে আয় এসছে যে আব্দুল যখন সাম দেশে গিয়েছিলেন সিরিয়া ব্যবসা বাণিজ্য করার জন্য তার সঙ্গে আরো তিনজন ছিলেন সেখানে তাদের সঙ্গে দেখা হয় একজন রাজকের সঙ্গে তিনি তারা নবী করিম সাল আল্লাহামের জন্ম উপলক্ষে পৃথিবীর পরিবেশ পরিস্থিতি কি হবে এগুলা ও সমাজে কিতাবে লেখা ছিল কিছু ওগুলো লক্ষণ আস্তে আস্তে আসছে তখন তারা এই যে জায়গায় আসবে সেই জায়গার লক্ষণ তাদের কাছে আসে ওই জায়গা থেকেই যখন চারজন গিয়েছে আব্দুল মোতালিব সাহেব ব্যবসা করার জন্য তখন বললেন মিন আইনা তোমরা কোন দেশ থেকে ব্যবসা করতে তারা বলে বললেন মক্কা এলাকা থেকে এসেছে তখন সেই খ্রিস্টযাজক বললেন ইন্না বেলা মিনহা নবিউন তোমাদের এই অঞ্চল থেকে একদিন আখিরি নবী আসবেন তারা জিজ্ঞেস করে সেই নবীর নাম কি হবে তখন ওই খ্রিস্ট জাতক উত্তর দিলেন তার নাম হবে মোহাম্মদ এই নামটাই আব্দুল মোতালেব মাথায় ঢুকেছে এবং এর অর্থ তিনি বুঝেন সেটাই তিনি রেখেছেন বলে কোন কোন ব্যবহারে এসেছে যাই হোক মেইন কথা হল যে আব্দুল মোত্তালেব তার নাম রেখেছেন মোহাম্মদ আর বাকি যে তিনজন ছিল ওখান থেকে ওনার সঙ্গী ব্যবসা বাণিজ্যের সম্বন্ধে করতে গিয়েছে তারাও তিনজন যখন তাদের ছেলে হয়েছে তারাও তাদের তিন সিরের নাম রেখেছিলেন মোহাম্মদ কার ভাগ্য জোটে এটা কিন্তু সব মোহাম্মদ কি আর ওই মোহাম্মদ হয় নাকি যাকে আল্লাহ নিযুক্ত করে রেখেছেন তিনি আসল মোহাম্মদ হয়েছেন তাহলে সপ্তম দিনে ওনার মুসলমানি হয়ে গেল খেতান হয়ে গেল এবং ওনার নামটাও কনফার্ম হয়ে গেল আর আসলে আমাদের হাদিসে তো তাই নবী করিম সাল্লাম বলেছেন সপ্তম দিবসে নাম রাখো সপ্তম দিবসে কর এবং কোনো একেবারে তাই না তিনি তো ইব্রাহিম আলাহাল্লামের শরীয় অনেক কিছু মুসা আলাহিস ঈসা আলাহিসের অরিজিনাল শরীয়তের বিষয়গুলো তো প্রায় নবীদের ক্ষেত্রে একই ছিল অনেকগুলো বিষয় এইজন্য ওনাকে আমাদের আমরা যে অনুসারী হবো নবী করিম সাল্লামকে আল্লাহ বলেছেন আল্লাহ ইব্রাহিম কাজেই এতে বোঝা যায় সমস্ত নবীরাই অনেকগুলো এই সমস্ত শরীয়তের হুকুম হাক মধ্যে মানে অল্প কিছু বিষয় পরিবর্তন পরবর্তী পর্যায়ে হলেও অরিজিনালিটি কিন্তু অনেকগুলো মিল আছে সমস্ত নবীদের শরীয়তের মধ্যে এরপরে আসে ওনার দুগ্ধ পান ওনার দুধমা জোগাড় করা এটা দুধমা জোগাড় করার দরকার হলো কেন তাই না এটা একটা প্রশ্ন আসে না নিজের মাকে দেখে হালিমাকে দিতে হয়েছে কেন এটা একটা প্রশ্ন আসে কিনা আসে তো প্রথমত হলো যে ওনার ওনার জন্মের উনি মায়ের দুধ খেয়েছেন প্রথমে দুধ খেয়েছেন এবং এরপরে আরেকজন বাঁদি ছিল এই আবুল আহবের এই বাঁদির কথা সহি আসছে তার নাম হলো সুয়াইবা আবুল আহাবের বাঁদির তখন কোলে বাচ্চা ছিল তা সেও এই মহাম্মদ সাল্লা বাইলে বসে দুধ খাওয়াইছেন হালিমার কাছে যাওয়ার আগে এইখানে সে কয়েকদিন দুধ খাওয়ানোর চান্স নিয়েছে। কারণ অনেক সময় মহিলারা যখন দেখে সুন্দর বাচ্চা করে নিতে মনে চায় তাই না করে নিলে এখন মহিলার তো নিজের ছোট বাচ্চা আছে বুকে দুধ আছে তো সে মহিলা সব করে খাওয়াই দিয়েছে আর ওই মহিলা অনেককে এইভাবে দুধ খাওয়াইছে এমনকি হামজা রাজি আল্লাহ আনহু নবী করিম সাল্লা কাসি কাছাকাছি জন্মের পিরিয়ডে ওনারও জন্ম হয়েছে ওনারও দুধ খাওয়াইছে এই মহিলাটা পরবর্তী পর্যায়ে কবুল করেছেন কি কবুল করেননি এটা নিয়ে বেশ কিছু রেওয়ায় এসেছে এরপরে আরেকজনের দুধ তিনি খেয়েছেন উম্মে আইমানের খবর এসেছে শেষ হালিমা সাহিয়া ওনাকে দুগ্ধ মায়ের দায়িত্ব পালন করেন সেই হালিমা বা হালিমা তার বিষয়ে আমরা সেদিকে যাব এক নম্বর তার আগে যে কেন আরবরা এটা করতো কোরআসরা বিশেষ করে মক্কা শহর হলো একটা শহর ছোটখাটো হলেও এবং সেখানে প্রাকৃতিক পরিবেশ এত সুন্দর নয় বাচ্চাদের বড় হওয়ার জন্য কড়াই খুব প্রকৃতির লোক এবং তাদের সমাজের এটা সিলসিলা ছিল যে তাদের বাচ্চাদেরকে তারা বেদুইনদের এলাকায় পাঠাবে কারণ বেদুইনদের এলাকায় হলো অরিজিনাল আরব আবহাওয়া সেখানে আছে মক্কা হলো এটা একটা মাল্টি কালচারাল মানে টাউনের মতো বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে লোক যেন সেটেল হয়েছে আরবি ভাষা একদম শুদ্ধ যায় বেদুইন এলাকায় ভাষা শিখার জন্য চিপার ভিতরে এখন তো কিছু কাঠি করে একটু বড় শহর হয়েছে এক সময় যখন পাহাড়গুলো ছিল শুধু ছিল সমতল ভূমি তেমন নাই অল্প কতটুকু জায়গার মধ্যে তারা একটু বসবাস করছে হাওয়া বাতাস আলো দৌড়াদৌড়ি শারীরিক ভাবে গঠন হওয়ার মতো পরিবেশ এগুলো নাই হয়ে গেলে এভাবে তারা নিয়ে যেত ছেলে মেয়েদেরকে ছোট বয়সে এরপরে সেখানে ঘোরাঘুরি করলে বেদুইনদের ওই এলাকায় অনেক ছুটাছুটি দোয়াদুয়া করার কারণে তারা শারীরিক ভাবে অনেক মজবুত হবে আমাদের গ্রামের ছেলে পেলেরা আমরা ছোটকালে যখন গ্রামে পুকুরে ঝাঁপ দিয়েছি তারপরে কত খেলাধুলা করেছি শারীরিক ভাবে পরিশ্রম করেছি পরবর্তী পর্যায়ে আমাদের ছেলেমেয়েরা অনেকের নাতি বুধরাচ্ছে যে এখানে ছোট ছোট বাসার মধ্যে চিকেনের ফার্মের মধ্যে চিকেন প্রতিপালিত হয় এরকমই তো হচ্ছে তাই না এই সমস্ত ছেলে মেলেকে দেশে গ্রামে ছেড়ে দিলে গ্রামের ছেলের সঙ্গে দৌড়াদৌড়ির মধ্যে কুস্তি লাগালে পারবে কিছু না তা আরবরা বীরের জাতি তারা চিন্তা করেছে কোরআ যে ছেলেপেলেরা মক্কা ছোট জায়গা মানুষ হতে গিয়ে এরা সব দুর্বল হয়ে যাবে সব দুর্বল সিংহ হয়ে যাবে এদেরকে ওই বেদুইনদের এলাকায় সেখানে উন্মুক্ত ময়দানে দৌড়াদৌড়ি ঘোরাঘুরি এ সমস্ত প্রাকৃতিক পরিবেশের সঙ্গে যুদ্ধ করে তারা বড় হবে তারা বীর হিসাবে এবং শারীরিকভাবে অনেক মজবুতি নিয়ে তারা আসবে এটা ছিল একটা তাদের ট্রেডিশন এবং কালচার এরপরে তারা মনে করে যে শহরের পরিবেশ পলিউটেড গ্রামের পরিবেশে হয়ে গেলে সেখানে ন্যাচারাল তাদের মন মগজ চিন্তা বুদ্ধি এগুলো অনেক আরো কিছু মোর প্রাকৃতিক হবে মোর ন্যাচারাল হবে আরো মজবুত হবে এই সমস্ত কারণে তারা এগুলো করে দিয়েছিল এবং সেই সিস্টেমের মধ্যেই নবী করিম সাল আলী পড়েন এখন ওনার হালিমা সাধিয়ার কাছে যাওয়ার কাহিনী ওকে হালিমা সাধিয়া হচ্ছেন কবিলা সাদ এমনি বাকর থেকে বেদুইন এলাকার ওনার আহ পুরো নাম হচ্ছে হালিমা বিনু আনার স্বামীর নাম ছিল আলহারেফ ইবন আব আল অজ্জা আব্দুল অজ্জা কি স্বামীর বাবার নাম স্বামীর নাম হল আল হারিস তো ওই মহিলার কোলে একটা বাচ্চা ছিল মেয়ে বাচ্চা তার নাম ছিল আশাইমা বিনতুল হারেফ ওই কোলে বাচ্চা থাকলেই তো আরেক বাচ্চাকে দুধ খাওয়াতে পারবে তাই না সেই বাচ্চা আর নবী মোহাম্মদ সাল্লামের বয়স কাছাকাছি তো মহিলা কিভাবে মোহাম্মদকে নিলেন কিভাবে পেলেন তার কাহিনী তিনি বলছেন তারা বেদুইন এলাকার গরিব মানুষ এবং তাদের বড় ভালোখানি ইনকাম ছিল না ওই কবিলা লোকেরা টাইম টু টাইম মক্কায় আসতো এবং কোরআ শরীফ বংশের লোকদের এই সন্তানকে তারা দেবে দুগ্ধপান করানোর জন্য এই চান্সটা নেওয়ার জন্য তারা মাঝে মাঝে তাদের মধ্যে থেকে এইভাবে আসত এক সফরে তারা একসঙ্গে আসে হালিমার সঙ্গে আরো অনেক এরকম মারা ছিলেন যারা বিভিন্ন মৌসুমে এক মাস দুই মাস তিন মাস পরে মক্কা আসতেন যে কার সন্তান হয়েছে কিনা তারা নিয়ে যাবেন তো তার পুরো স্টোরিটা তিনি নিজেই পরবর্তী পর্যায়ে বর্ণনা করেছেন ওকে তিনি বলেন যে তিনি বের হয়েছেন তার এই কবিরা থেকে এলাকা থেকে বেদিন গোচর থেকে বনি মানুষের সঙ্গে এসেছিলেন মক্কায় এবং এমন একটা সময় ছিল ওই বছর তিনি যখন আসেন বিশেষ করে তখন ফিসানাতিন বা কারণে তাদের কবিলায় আরো বেশি তারা অভাবে পড়ে যায় তখন তারা বাধ্য হয়ে অনেকেই মক্কার দিকে আসে আমি যখন আসলাম আমার স্বামীকে নিয়ে আমি আমরা একটা গাধা ছিল আমাদের গাধাটাও খুব দুর্বল হয়ে গেছে কারণ দুর্ভিক্ষের কারণে খরার কারণে অনাবৃষ্টির কারণে এলাকায় যে কিছু ঘাসটা সহকথা সেগুলো হচ্ছিল না যার ফলে আমরা খুব কষ্টের দিন যাচ্ছিল অভাব অনটনে আর আমার কোলে যে সন্তান ছিল এই সন্তানটা ঠিক মতো খানা দানা না পেয়ে দুধ না পেয়ে এই ছেলেটাও সারা একটা কানত ঘুমাইতেও পারতাম না এই কষ্টের মধ্যে আসছি যে কোরআজ বংশের ভালো ধনী পরিবারে একটা ছেলে পেলে পাওয়া গেলে তারা যে টাকা পয়সা খানা দানা দেবে এগুলা উপলক্ষে আমাদেরও কিছু একটু জীবন বাঁচানোর সম্বল হবে তারপরে যে তো আনতে গিয়েছি আমার আমার পায় না। বাচ্চাকে খাওয়াবো কিন্তু এখন যান বাঁচানোর জন্য তো গেছি আনতে বাচ্চা ওকে এরপরে আমি আসলাম মক্কা এসে আমরা এখন খুঁজতেছি কারা কারা সন্তান পলে আছে এবং তারা অপেক্ষায় আছে দুধ মার কাছে দেবে তো আমরা যে কয়জন এসেছি সবাই খবর পেল যে এরকম ঘুরে ঘুরে বাড়ি বাড়ি দেখছে তো নবী মোহাম্মদ খবরও পাওয়া গেল যে আমেনার সন্তান আছে তারা দেওয়ার অপেক্ষায় আছে তো সব মহিলারাই দেখলো দেখে কেউ আমেনার এই সন্তানকে নেয় না আমিও নেই নেই কয়ে যে ছেলে এতিম তার বাবার কাছ থেকে পাওয়ার সুযোগ নেই দাদা আসে দাদা কি ঘোড়া ডিম দেবেশাওয়ালা এরকম খুঁজতেছি কারণ আমাদের কিছু পাওয়া দরকার তো এই গরিব এতিম মা কি দেবে আমাদেরকে আলাইহা রাসুল্লাহ সাল্লাম বাহ ইা আনা এতিম শুনে সবাই আমরা তাকে রিজেক্ট করেছি ওকে এরপরে ঘুরতে ঘুরতে দেখা গেল যে আমার সঙ্গের সাথী মহিলারা মোটামুটি একটা একটা করে অন্যান্য পরিবার থেকে পছন্দ মতো পেয়ে গেছে এখন আমার কপালে একটা বাচ্চাও জুটল না আর আমি একদম আর কারো বাচ্চা নাই এখন শেষ পর্যন্ত ওই যে রেজেক্ট করেছিলাম মোহাম্মদ সে রয়ে গেল আমার হাজবেন্ড ইন্টারেস্টেড না তাকে নিতে আমিও ইন্টারেস্টেড না কিন্তু যখন কিছুই পেলাম না তখন আমি আমার আমার কে বললাম কপাল পড়া মানুষ আমি এই ব্লেমটা না নিয়ে আল্লাহ বস একটা নিয়ে যায় তুমটাকে নিয়ে যাই নিয়ে যায় আহু দান নাহ দেখি তা আল্লাহ কি করে তো স্বামীও ভালো মানুষকে বললো যে আলাই আমার আন্তা নিয়ে আসল্লাহ নিয়েতো আল্লাহ তালা দিতেও পারে মোশরে থাকলেও বেচারা আব্দুল বান্দা তারপরে তো আল্লাহকে চিনে ওই যে ইব্রাহিম আল্লাহ ইসলামের দেখে যাও আল্লাহকে তারা কিছু কিছু রেখেছে আর অন্য অন্য জায়গায় তারা কি করেছে সেরেক ঢুকিয়ে যাচ্ছে যাই হোক তখন মহিলা বললেন দুই দিনে পরামর্শ করে হিফাজা হাফ ইলাই পরামর্শ করে তখন গিয়ে নিলাম না কি করবো আমার দেশে কি বলে নাই মামার চেয়ে কানা মামাও ভালো কালাতি আমি তাকে কল করে আমার এই যে মরা মরা গাধা সেটার মধ্যে গিয়ে উঠলাম। উঠলামি আকালা আল্সাদ আমি তার কোলে নেওয়ার সাথে সাথেই দেখি যে আমার স্তনে দুধে এখন ভর্তি হয়ে যাচ্ছে এবং তার যে সে আমার স্তানে মুখ লাগালো ফসারে বা হাত আল্লাহ সে এমন ভাবে দুধ পান করতে থাকলো যে তার পেট ভরে গেল ও সারে বাহু আহু হু হাত তার সঙ্গে দুধ ভাই বা দুধ বোন কোনো কোনো রেওয়ায় যে হালিমার সন্তান কন্যা ছিল কোন কোনো কোনো ছেলে ছিল সেটাও এখন পান করে মাসাল্লা তার ভরে গেল না মা সফরের আগে আমরা যে রাত্রে ঘুমালাম এখানে অনেক দূর থেকে সফর করে এসেছে এই রাতে আমরা এই জীবনের মতে ঘুমালাম এই প্রথম এতদিন পরে মনে হয়ে যেন ও মা কুন্না হ এর আগে এই ছোট বাচ্চা আমাকে যে ডিস্টার্ব করতো সারা রাত কানত আমি ঘুমাতে পারতাম না এই নবী মোহাম্মদকে নিয়ে আসার কারণে আজকে রাতে আমার বাচ্চা জনমের মতো ঘুম দিল আর আমরা শান্তি করে ঘুমালাম তারপরে আমার স্বামীর সঙ্গে যে উঠটা ছিল যেটা সর হেসে আসছিল সে উটটাও যে এত দুর্বল এই উটের মানে দুধ থাকার কথা কি দুধ দেবে উটের ডান নিয়ে তো টানা টানি আর সকালবেলা উঠে দেখি যে উটটার মধ্যে এত দুধ ভর্তি হয়ে গেছে এখন তারপরে হালাবা মিনা ও সারেফু মা এত দুধ পাওয়া গেল সেদিন সেও পান করলো আমার স্বামী আমিও পান করলাম আমাদের পেট ভর্তি হয়ে গেল আরবদের জানেন তো অন্যতম খাবার ছিল কি উটের দুধ আর কি খেজুর আর পানি এই ছিল তাদের অনেক সময় মেইন খাবার তারপরে যে এই রাত্রটা আমাদের এত সুন্দর কাটলো সকালে আমরা এত সুন্দর করে উঠলাম মাশা আল্লাহ তখন আমার স্বামী আমাকে বললেন ইয়া হালিমা আখাতবার হালিমা মনে হয় তুমি একটা পবিত্র রুহের সন্ধান পেয়েছ এই বাচ্চা একটা পবিত্র কিছু তার অত্যন্ত মোবারক এই ভেরি স্পেশাল সামথিং নট অর্ডিনারি কহলাত ফুল্লাহ ইনীলা আরজুদ তখন হালিমা বলে আমি বললাম আশা করছি আল্লাহ রহমতে আমরা এরকম কিছু আল্লাহ আমাদের কি নিয়ে আমরা সকাল সকাল উঠে রওনা করে দিলাম আমাদের গ্রামের দিকে রওনা করে দিলাম রাখবে আর বেই আলাই না আমরা তখন রওনা করে দিয়েছি আমার মরা গাধায় যেন যান খুঁজে পেয়েছে কি দ্রুত গতিতে যাচ্ছে কত শক্তি হয়ে গেছে মনে হয় গাধার শরীরে এখন দ্রুত গতিতে যাচ্ছে এবং আমার সঙ্গে যারা সঙ্গীরা বাচ্চা নেওয়ার জন্য সবাই বলে যে হালিমা কি ব্যাপার তোমার এত সুটা ছুটছ কেনা কিভাবে তুমি থামো আলাইসা থি এত নুকি ইল্লা তি কুন্তি খার আলাইয়া তোমার ওই গাধা না যেটা নিয়ে আসছিলা। এটা তো পিছনে পড়েছিল সবসময় আসার সময় কি গাধাই অল্ল ই বলে যে আহে রে হালিমা কপাল মনে হয় খুলে গেছে কি যে সে নিয়ে আসছে কোন জিনিস যার কারণে হালিমার দেখি কপাল খুলে গেল অতবার হালিমা বলেন আমরা তাকে নিয়ে আসলাম আমাদের বেলা আমাদের কবিরার মধ্যে চলে আসলাম মিন মিনহা আর আমাদের জমিনটা তখন সবচেয়ে বেশি কারণে হয়ে যায় খরা কনা বৃষ্টি বৃষ্টি নাই এবং ঘাসটা সব মোড়ে সাফ আমাদের উঠগুলো ছাগলগুলো গাধাগুলো কোথায় চড়াবে গ্রামের লোকেরা অস্থির হয়ে গেছে কিন্তু আমাদের একটা ছোটখাটো ছাগলের পাল ছিল সেগুলো তো সবগুলো শুকিয়ে প্যাটে আর পিঠে লেগে গেছে তারপরে গানাবি আলাইয়া এরপরে আমার সেই ছাগল যখন চরাতে যায় সেখান থেকে এগুলা কি খায় আল্লাহ জানে এই নবী মোহাম্মদকে ঘরে আনা পর থেকে ওই দিন থেকে প্যাট ভর্তি করে ছাগলগুলো ঘরে চলে আসে এবং এই ছাগল থেকে আমরা সুন্দর পরিমাণ দুধ পাচ্ছি এবং আমরা আলহামদুল্লা দুধ খাচ্ছি অন্যদেরকে দিচ্ছি কারো কিসে না কারণ কোন ছাগল উঠে কোন দুধ নাই সব শুকিয়ে গেছে হাতটা কেন হাতের উনামিন কম উনাম আমাদের আশেপাশে লোকগুলো বলে এই ছেলে যেগুলো ছাগল যায় উট চড়াইতে যায় মাঠের মধ্যে তোরা কোথায় ছাগল চড়াশ উঠ চড়াশ যেখানে হালিমার ছেলে হালিমার উঠ চড়ায় এবং ছাগল চড়াই ওই জায়গায় নিয়ে যাবি তার ছাগল প্যাট ভর্তি করে আসে তোদের ছাগল খালি প্যাটে আসে কেন ওকে তারপর তারা তাই করে কিন্তু দেখা যায় তাদের গুলা ওই প্যাটে পিঠে লেগেই ফেরত আসে কিন্তু এই হালিমার গুলো প্যাট ভর্তি করে ঘুরে আসে এইভাবে তাকে আল্লাহ বরকথে ভরপুর করে দিলেন এরপরে হালিমার সঙ্গে কন্টাক্ট ছিল দুই বছর তাকে রাখবে দুই বছর পরে ফেরত নিয়ে আসবে এবং দুধ খাওয়ার টাইম শেষ কোরআনে পাক মেইনলি দুই বছর খাওয়ানোর কথা আছে সব নবীদের ইব্রাহিম আল্লামেরও একই শরিয়াত ছিল সেটা আর ফলো করত দুই বছরেই তারা দুধ খাওয়াতো এবং তারপরে নিয়ে আসতে হবে এখন কিন্তু হালিমা বলেন যে দুই বছরে এই মোহাম্মদ মনে যেন চার বৎসরের বাচ্চা হয়েছে মাসা তার গ্রোথ খুব মাসা আল্লাহ ফাস্ট ছিল যে কোনো বাচ্চার তুলনায় হারিমা বলেন যে এইভাবে সে যখন বড় হয়ে গেল এখন তো তার যাওয়ার সময় আমরা চিন্তা করি যে তাকে আমরা নিতে হবে এখন নেওয়ার পরে যখন দুই বছর পুরো হয়ে গেল তখন তো তিনি নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে চিন্তা করলেন যে এখন বাচ্চাকে যদি দিয়ে দেয় তাহলে আমরা সব বরকম মিস করে ফেলব কি করা যায় তখন অনেক বুঝালেন কন্টার ঠিক রাখতে হয় দুই বছরের মাথায় পুরো হয়ে কিছু দিয়ে আসতে নিয়ে আসছে আসার পরে বললেন আমি নাকি শোনেন বাচ্চা তো নিয়ে আসছি কথা মতো কিন্তু এখন আপনাদের মক্কা এই মুহূর্তে একটা কিছু একটা ইয়ে চলতেছিল একটা রোগের প্রাদুর্ভাব আছে সে তো বাইরে ছিল এখন হঠাৎ করে এই রোগের এক ধরণে যেটা চলতেছে না সে এমন একটা জায়গা থেকে আসে হঠাৎ করে যখন এখানে ঢুকবে মকার বাতাসটাকে অসুস্থ করে ফেলে কিনা হ্যাঁ আমি না এই কথা দ্বারা কনভিন্স হয়ে গেলেন যদিও সন্তানের মায়া উনি ছাড়তে কষ্ট হচ্ছে তারপরে সন্তানের সেফটির কথা চিন্তা করে তাদেরকে তিনি পাঠিয়ে দিয়ে দিলেন আবার হালিমা খুশি হয়ে বাচ্চাকে নিয়ে আসলো হালিমা বলেন যে বাচ্চাকে নিয়ে আসলাম তার মায়ের কাছে কিন্তু আমরা চাচ্ছিলাম যে কিভাবে তার কোন বুদ্ধি করে আবার ফেরত নেই নারিন বারাকাতিহি তার উপস্থিতি আমাদেরকে কিভাবে ভরপুর করে দিয়েছিল তার মাকে বললাম যে আমার কাছে আর দিন রেখে দেন মক্কা যে সমস্ত ঘটে এগুলো হতম করার মতো আরেকটু শক্তিশালী হোক মানে আরো কিছু সময় হতে এক বছর দুই বছর এরকম কিছু লম্বা একটা টাইম আমাদের কাছে দিয়ে দেন হালিমা দিতে ছিলেন না ফালাম নাজাল জানবি হা হাত্তার আমরা অনেকক্ষণ থাকলাম বহু যুক্তি দিয়ে শাস পর্যন্ত ওনাকে কনভিন্স করে গেল আবার বনিসে আমাদের পরিবারে আমরা নিয়ে আসলাম তো এখানে আসার পরে প্রায় মাস দিনে থাকলো এর মধ্যে একটা বড় ঘটনা ঘটে যায় ওনা সিনা চাকের ঘটনা ঘটে সেটা কিভাবে ঘটে আহ এই ঘটনাটা পরবর্তী পর্যায়ে নবী করিম সাল্লা উনি নিজে পরে বড় হওয়ার পরে বর্ণনা করেছেন কারণ এই সময় যে ঘটনা ঘটছে উনি নিজে এটা মনে রাখতে পেরেছেন উনি প্রতিদিন ছাগল চড়ানোর জন্য আমাকে যে গুদুদমা করে নিয়েছিলেন বনি সাহাদের থেকে তার ছেলে সঙ্গে আমি আমরা দুজনে ছাগল চড়াইতে মাঠে গিয়ে গেলাম ওলাম না খুদ মায় না জাহাদান আমাদের সঙ্গে সেদিন খাবার কিছু আনা হয় নাই আমরা খাবার সাড়াই চলে গেছি মাঠে ছাগল চড়ানোর জন্য আছি ফাঁকল আমি বললাম যে ক্ষুদা লেগে গেছে আমার ওই দুধ ভাইকে বললাম আমার কাছে গিয়ে একটু খাবার নিয়ে আসো আসলে আল্লাহ তালা ওনার দিলের মধ্যে এই ক্ষুদা ঢুকিয়ে দিয়েছেন কিছু একটা ঘুরতে হবে এখন হ্যাঁ তো একটু খাবার নিয়ে আসো আমি ছাগল দেখি আমার দুধ ভাইটি চলে গেলার কাছে মতো আসলো উড়ে আমার কাছে আসলো ফেরিস প্রথমে মনে হলো যে চিল আছে না চিল পাখি এরকম একটা সাইজ মতো তারপরে তারা জমিনে এসে কথা বলছে এটা শুরুতে হয়েছিল পরে হতো তারা মানুষের মতো হয়ে গেছে মানে যাকে তাদের টার্গেট আরেকজনকে ধরে অপারেশন করলে তো কাজ হবে না রাইট পার্সন কিনা তার আইডেন্টি চেক করছে তারা করা না না ঠিকই ইনি ইনি এই হবে আমার বুক থেকে প্যাট কদ্দূর পর্যন্ত চেঁড়ে ফেললো কেটে ফেলল কিন্তু উনি খুব বেশি ব্যথা পান নাই রক্ত হয় নাই কালবি অতবার আমার অন্তরটাকে দিলটাকে হাটটাকে খুলে বের করে ফেললেন হাড়টাকে বের করে ফেললেন ফেলে দিলেন ফাদুহ সাহেবী এ তিনি একজন আর বলে যে বরফওয়ালা পানিটা নিয়ে আসো তারপরে তারা বরফওয়ালা পানি দিয়ে আমার হাটটাকে ধুইলেন এবং আমার ভিতরে যেখানে অপারেশন করলেন ওই রিয়াটাকে ধুয়ে ফেললেন কোনো কোনো আছে আসছে জমের পানি নিয়ে আসছিলেন এবং সেটাকে বরফ দিয়ে ঠান্ডা করে নিয়ে আসছিলেন এরপরে বললেন সাকিনাটা নিয়ে সাকিনা মানি প্রশান্তি প্রশান্তিতে দাও আমার দিলের ভিতরে প্রশান্তি ঢুকে দিলেন সুম্মা কালা আহাদুম আলী যে এখন বলে যে হ্যাঁ কমপ্লিট হয়ে গেছে এখন আবার সেলাই করে দাও তখন সেলাই করে দিলেন আমি নবুয়া এবং পিঠের মধ্যে নবুয়ের একটা সিল দিয়ে চলে গেলাক ও তারা কানি তারা দুজনে চলে গেলেন এবং আমাকে একলাই রেখে গেলেন ও ফারেক তুফার কানা এবং আমি প্রচন্ড ঘাবড়িয়ে গেলাম ভয় পেয়ে গেলাম কি হলো তারা দুইজন আমাকে অপারেশন করলো কাটাকাটি করে কি করলো না করলো কি সমাচার আমি তো ভয় প্রচন্ড ভাবে ঘাবড়িয়ে গেলাম দৌড়ে গেলাম আমার কাছে কাছে মানে দুধমার বললাম যে আমি যা কিছু ফেস করেছি তো এখন তিনি মা খুব ভয় পেয়ে গেলেন ঘাবড়িয়ে গেলেন তিনি মনে করলেন জিন ভূতে ভুতে আমার ধরে শ্বাস করে দিছে মহা চিন্তায় পরে গেলেন ফকালাত ও ইদ কাবিল্লাহ একটা কথা মহিলা বললেন যে কাছে আল্লাহর মাধ্যমে তোমাকে আল্লাহ জানা তোমার করে। জিন হেফাজত কিছু তোমাকে পেয়ে থাকলে সেই মুসিবত থেকে আল্লাহ তোমাকে হেফাজত করে এরপরে মহিলা আর দেরি করলেন না মহিলা তার স্বামী সঙ্গে আলাপ করলেন স্বামীকে বললেন যে এই ঘটনা ঘটছে কি করা যায় স্বামী বললেন সর্বনাথ জিনিস লাগছে আল্লাহ আরেকজন এই ঘটনাটা আরেকটি রেওয়াইতে আসছে যে সেটা হচ্ছে কাছাকাছি ওই রেওয়াই টিপিট করার দরকার এরপরে ওনারা চলে গেলেন আবার এই মায়ের কাছে আমিনা কাছে মোহাম্মদকে নিয়ে এর ওই অংশটুকুন আবু বলেন সেগুলোকে আমরা আমরা মেইনলি যাব যখন এর কাছে আমিনার কাছে নিয়ে গেলেন আমিনা কাছে নেওয়ার পরে আমিনা বলেন কি ব্যাপার তোমরা এত তাড়ো করে নিয়ে আসলে কেন তোমরা নিয়ে তাকে অনেকদিন রাখবা কিন্তু এখন থেকে জলদি করে নিয়ে জল বলে যে না আমরা চিন্তা করলাম যে মোটামুটি সে একরকম ঠিক হয়ে গেছে এখন মোটামুটি নিয়ে আসা যায় এখন আমরা আর দেরি করা রাইট মনে করলাম না আর কি তার স্বামী বলতেছিলাম পৌঁছাই দেয় আমরা নিয়ে গেলাম সেখানে হালিমা আমাদেরকে দেখে চমকিয়ে গেলেন বললেন ইন্দালি হ্যাঁ আলাইয়া তাহদাস আলাইহী দায়িত্ব হইলে কি কেমা তো হাইবিনোটামুটি ছেলে এখন উপযুক্ত হয়ে গেছে এখন আপনার নিয়ে গেছিলাম দায়িত্ব পূরণ হয়ে গেছে এখন কোন সময় কি ঘটে না ঘটে একটু বড় হয়েছে আমরা বিপদ আপদের ঘটার আগেই মনে করলো আপনার কাছে নিয়ে আসে আহ সহিমত আল্লাহ তালা আপনার কোলে ফিরেই দেখ আমিনা বলেন যে না তখন নিয়ে গেছিল তখন যেভাবে আগ্রহ করে নিয়ে গেলাম আরো অনেকদিন রাখবা এখন যে তাড়াতাড়ি করে নিয়ে আস বলতে হবে তোমরা কিছু লুকানোর চেষ্টা করছো ফার্স্ট দেখিনি খাবার আসল ঘটনা কি বলতে হবে আমাকে আখবর তুহা হালিমা বলেন যে মহিলা আমাকে ছাড়লেন না শ্বাসকম গিয়েছিল বাইরে এভাবে আমরা ঘাবড়িয়ে গেছি আসলে আমিনাফতি আলাই হিসাই তম আমিনা বলেন তোমরা কি মনে করেছ জিন ভূত কিছু তাকে এফেক্ট করেছে তারপরে সাওয়ার হয়েছে আসল করেছে আল্লা কসম শয়তান তার কাছে না কোনদিন আমার এই সন্তানের বিশাল এক ফিউচার আছে কিছু হবে তাতে তিনি জানেন না কিন্তু কিছু একটা হবে মহান কিছু সৃষ্টিকর্তা তাকে মহান কিছু জন্য সৃষ্টি করেছেন আমি কনফিডেন্ট যা ঠিক আছে তোমাদের ওয়ারি করার দরকার নেই আমার আমার এভাবে উনি নিয়ে আসলেন আমিনা আহ তাহলে দুই মাস দুই বছর তিন মাস যদি হয় এক দুই বছর তিন মাসে আমিনার ঘরে আসলেন এভাবে আমিনা কোলে লালিতে পালিতে হলেন হতে হতে ওনার বয়স যখন হয়ে গেল ছয় বৎসর আমিনা চিন্তা করলেন যে তিনি একটু মদিনায় যাবেন এবং থেকে আসার পথে এই ছেলেকে নিয়ে ছেলের বাবার কবর জয়ারাত করে আসবেন আছে মদিনায়োষ্ঠা আসার পথে তিনি আহ আবদুল্লাহিন আবদুল মোতালের নবী মোহাম্মদ পিতার কবর জয়ারাত করে আসার পথে তিনি যখন আবুয়া এলাকায় পৌঁছলেন এই সময় তিনি খুব অসুস্থ হয়ে পড়লেন এবং এই অসুস্থ অবস্থায় হঠাৎ করে তিনি সেখানে তিনি তখন খুব এই মাকে হারালেন এই অবস্থায় সুহান আল্লাহ তো ওনার সঙ্গে একজন কৃত ছিল আমিনার সাথে উম্মি আইমাম আনহা করে মক্কায় পৌঁছে গেলেন এই খবর আব্দুল মুতলেবের কাছে গেল আব্দুল মুতলেব এই নাতির জন্য তার ডানটা মানে নাতির ভিতরে ঢুকে রয়েছে যখন নাতি এই তার পুত্র আব্দুল্লা মারা গেল তখনও তিনি দুনিয়াতে আসার আগে কত কষ্ট পেয়েছেন এই নাতিকে তিনি অনেক আদর যত্ন করেছেন আর এই এতিম নাতি তার মাকে হারালো যেই মকে পৌঁছে গেছে আব্দুল মোহালেব ধরে তাকে জড়িয়ে ধরলেন বুকের সাথে খুবই তার জন্য সিম্পি ফিল করলেন এবং তাকে এত পাশে পাশে রেখে মানুষ করতে থাকলেন যে এই এতিমের মাও নাই বাবা অত নাই মাও নাই তখন তিনি তার মাও হয়ে গেলেন বাবাও হয়ে গেলেন মনে হয় যেন তাকে ছাড়েন না সব জায়গায় তাকে নিয়ে যান তার সবার ঘরে আব্দুল মোত্তালেব তো মক্কার লিডার ধনী মানুষ বড় লোক সবাই তাকে ভয় করে তিনি হচ্ছেন মক্কা আমির বলতে পারে। তো ছেলেরাও বাবাকে অনেক ভয় করে ছেলে মেয়েরা সহজে কাছে যায় না সবার ঘরে যখন তখন ঢুকে না কিন্তু নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সময় অ্যাক্সেস আছে তিনি দাদার সাথে ঘুমান দাদা তাকে ছাড়া নাস্তা খান না খাবার খানা ভাত খান্না রুটি খান না কিছুই খান না আবার ওই দাদা কেও বাবা বলে মানে ইদি সেল সেলার তো নাতি একটু ছোট ছেলে আর কি আর দাদা যে বাবা হয় মানে বড় বাবা আরকি এইভাবে আরবদের কাছে রেওয়ায়ত বলার ক্ষেত্রে আমাদের দেশের নাতিকে ছেলে বলে আবার লোকেরা হারবে এটা কেমন কথা দাদাকে বাবা বললে আবার হারবে কিন্তু আরবদের কাছে একটু বড় হয়েছেন বড় হতে গিয়ে একদিন আহ ওনার বয়স আটের কাছাকাছি একটা উঠ হারিয়ে গেছে তো তিনি ওনার এই নাতিকে বলে যে দেখো তো উটটা কোন দিকে গেছে ওদিকে ছিল একটু খুঁজে আসা উঠ খুঁজতে গিয়ে এখন মোহাম্মদা সহজে আসছেন না অনেক দেরি হয়ে গেছে হাই রে আব্দুল মোতালেবের পেরেসানি চারিদিকে লোক পাঠিয়ে দিয়েছে এরপরে এক লোক বলেন আবি বলেন যে আমি জাহিলি জমানে হজ করেছিলাম বা জয়ারত করতেছিলাম বা অমরা করেছিলাম রাই করছিলাম ওই সময় আমি যখন তাও অফ করছি দেখি যে একটা লোক কবিতা দুটা লাইন পড়ছে আর আল্লাহর কাছে দোয়া করছে তাও করতে করতে গিয়ে রব্বে রুদ্রা ইলাইয়া রা কে মোহাম্মদ রুদ্রা ইলাইয়া অস্তানে আইন দিয়ে দেন ও আল্লাহ এই মোহাম্মদকে আমার কাছে ফেরত দিয়ে দেন আমার মোহাম্মদ আসেনাই সে চিন্তা করেছে কোন দুশন তাকে হাইজাক করে নিয়ে গেল কিনা ছেলে ধরারা নিয়ে গেল কিনা দেখো বাগি খেয়ে ফেললো উঠ খুচে খুচে কোন জায়গায় গিয়েছে এখন সে আল্লাহকে ধরছে তাও করতে করতে বলছে যে আল্লাহ মুহম্মদকে আমার কাছে ফেরত দেন সে আমার হাতের লাঠি আল্লাহ আমার লাঠিটা যেন ফেরত আসে আমি তার একটা উঠ হারিয়ে গিয়েছিল পাঠিয়েছিল তার আব্দুল্লাহ ছেলে মোহাম্মদকে তার নাতিকে উঠে খোঁজ করতে ইল্লা হাফি হা ছোট হলো তাকে এই জন্য পাঠিয়েছিল আগে যখনই কিছু হারিয়ে যেত অন্য ছেলে পেলে গেলে খুঁজে পায় না আরে মোহাম্মদ গেলে যায়। এই জন্য তাড়াতাড়ি রাখি এখন হাতে হাঁটতে দূরে চলে গেছেন এখন ফেরত আসেন এই চিন্তা আল্লাহ আল্লাহকে শুরু করে দিয়েছে আলহামদুল্লাহ কিছুক্ষণের মধ্যেই নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম হারানো উটটা নিয়ে ফেরত এসেছেন কারণ উঠ যখন ধরতে গেছেন উঠ খালি জোয়ার জোগের ভাগার চাষা করছে এতে দেরি হয়ে গেছে আননেসেসারি উঠ নিয়ে ফেরত আসছে যেই ফেরত আসছে আব্দুল মোতালে ধরে নবী মোহাম্মদামলা জড়িয়ে ধরে বললেন আমি এত পরেশান হয়ে গিয়েছিলাম আমি জীবনে কোন জিনিস হারিয়ে এত পরেশান হইনি আমার কোন সন্তানকে আমি না দেখলে এত পরেশান হইনি অল্ল আহে আসি কাফি হাতে আব্দা আর কোনদিন আল্লাহর কসম কোনো কিছু হারানোর জিনিস খুঁজছে আর কোনদিন তোমাকে আমি পাঠাবো না লিডার পাশে ছায়া হেলান দিয়ে বসার জন্য তার একটা আসন ছিল ছোটখাটো এটা সবাই জানতো আব্দুল মোতালের আসন তার ছেলে পেলেরা রিল্যাক্স টাইমে বাবার স্তুর পাশে এসে বসত কিন্তু কারো সাহস হতো না কোনদিন ওই বাবার আসনে গিয়ে একটু জায়গা নিয়ে বসবে বাবার গদি আর কি গদি বুঝছেন তো গদিটা একটু সাইজে বড় আছে তো ওখানে আর দু একদিন বসতে পারে ছোট কাটা ছেলে পেলে হলেও আব্দুল্লাহ আবদুল মতাল ছেলে যদি বয়সে ছোট কেউ থাকে কেউ সাহস করে ওখানে বসতো না ওকে কিন্তু রসুল সাল্লাহ সাল্লাম সেখানে গিয়ে বসতেন কারণ আব্দুল মোতালাম ট্রেনে নিয়ে সেখানে বসাতেন কোনো কোনো সময় দেখতো মেহমান টেমন আসে অন্য লোকরা অন্য কবির দেখা করতে এসেছে তো ছেলেপে চাচারা বলতো তুমি নিয়ে আসলে আমার এই নাতিকে নিয়ে আসো আমার পাশে বলবে নৌ দমটাই নিয়ে আসো ইন আল্লাহ আল্লাহর কসম তার একটা বিশাল ফিউচার আছে ভবিষ্যতে আল্লাহ তাকে অনেক বড় শান্দার কিছু করবেন তার পিঠে মনে চায় না আমাদের ভাবে আদর করতে মনে চায় এদের আমার নাতিটা খাই কেমনে কথা বলে কেমনে নাতিটা হাঁটে কেমনে দেখতে মনে চায় আব্দুল মোহতালে এইভাবে শুধু তাদেরকে তাকিয়ে থাকতেন এই অবস্থায় আট বছর বয়সে পৌঁছলেন রসুল আর যাওয়ার সময় তার এই দায়িত্ব কে নিবে তখন আবু তালেব তিনি ওসিয়াত করলেন আবু তালেব আব্দুল মোতালিবের অন্যতম ভালো ছেলে এবং সেই মক্কার লিডার হলেন তার পিতার মৃত্যুর পরে আবু তালেব এবং তাকে অনেক শক্ত করে ওসিয়ত করেছেন এরপরে আবু তালেবের সঙ্গে ওনার সম্পর্ক কাটল তিনিও তাকে খুবই মহব্বত করতেন আবু তালেব লামা তুফি আব্দুলিব কাবুদ আবু তালিব রাসুল্লাহ লাইহে আব্দুল মোতালের মৃত্যুর পরে আবু তালেব মোহাম্মদকে খুব আদর করে তার দায়িত্বে নিয়ে গেলেন সঙ্গে আবু তালেব অবশ্য অর্থনৈতিকভাবে ভাবে তেমন আব্দুল মোতালেবের মতো ধনী ছিলেন না তিনি কিছুটা গরিব ছিলেন ওখানে ইহেব্বুর রাসুল নিজের ছেলে পেলেদেরকে এত আদর করতেন না এই ভাতিজা মোহাম্মদ যত আদর করতেন আবু তালে ওনাম ইলেব এই ভাতিজাকে পাশে না নিয়ে ঘুমাইতেন না কোনদিকে নিয়ে গেলে তাকে সাথে নিয়ে যেতেন ওকান খাবার দাবারে স্পেশাল খাবারটা তাকে নিয়ে খেতেন তাকে খাওয়াতেন বা কানা ইদা গরিব ছিলেন তারা যখন খাওয়া দাওয়া করতেন এই মহাম্মাল দায়িত্ব নেওয়ার আগে তখন তাদের প্যাট ভরে সঙ্গে প্যাট ভরে কোনদিন খেয়েছে এরকম ঘটনা ঘটে নাই রসুল সব যখন থেকে রসুল্লাহ সাল্লা তাদের সঙ্গে খেতে বসতেন তখন সবাই পেট ভরে খাওয়া শেষ করে উঠতে পারতেন রেডি হয়ে গেলে বলতেন আবু তাহলে এই খবরদার কেউ হোয়াইট হোয়াইট হোয়াইট অপেক্ষা করো যদি কোন দেরি হতো সে খাওয়া শুরু করলে তারপর খাবা তাহলে খাবার পর কত প্যাট ভরে উঠতে পারবা ওই খাবার প্যাট ভরবে না তোমাদের কারোয়া কুলু মাহুম একসঙ্গে খেত এভাবে সাল্লাই একটু বড় হলেন হতে হতে আবু তালুব চিন্তা করল যে আমার তো টাকা পয়সা টানা টানা একটু ব্যবসা বাণিজ্য যাই আরবের করাই একটা সিরিয়াতে ব্যবসা বাণিজ্য করার টেন্ডেন্সি আছে এখন সেই বিজনেসে আবু তালেবা সিদ্ধান্ত নিলেন আর চিন্তা করলেন আমার সঙ্গে তো মোহাম্মদ আসে তাকে নিয়েই আমি যাই তিনি এবারে বিজনেসের জন্য সামদেশে রওনা করলেন নবী করিম সাল্লাই কাফেলার সঙ্গে আরো কিছু করাই লিডার ছিল আবু তালেব সাহ সবাই গেলেন এরপর সেখানে গিয়ে তাদের সঙ্গে দেখা হয়ে গেল রাহেব নামে একটা নামে এক সম্প্রদায়ের একজন তার বিষয়ে কিছু হাদিস হাদিসটি কত রকম সহি এটা নিয়ে কিছু একখতালাফ আছে আমরা হাদিসটি আগে শুনে ফেলি তারপরে হাদিসের মন্তব্য পরে আসবে ইনশাল্লাহ সিরিয়ার দিকে রওনা করলেন সেখানে পথি মেইন সিরিয়ার মেইন শহরে যাওয়ার আগে বাহিরা নামে একজন ধর্ম যাজকের সঙ্গে পথে দেখা হলো তো ওনারা এক জায়গায় ছিলেন নিচ্ছিলেন সেখানে বাহিরা ছুটে আসলো বললো এর আগে এরকম প্রায় অনেক কাফে যাওয়া আশা বাহিরা তাদেরকে দেখত কিন্তু এমন গুরুত্ব দিত না কিন্তু দিস যখন তারা এখানে তার পাশে দিয়ে তার আস্থানার পাশে দিয়ে যাচ্ছে তার কিউরিয়াসিটি হলো সে করলো তখন সে আসলো এসে তাদের কে দেখার চেষ্টা করলো যে কারা কে এসেছে এবং সেখানে একজন কিশোর যুবক হয়েছেন তখন এই নবী মোহাম্মদ সাল্লাম তার প্রতি তার চোখ আটকে গেল তো আখাদা বিয়াদে রাসুলিল্লা সাল আলি আসাল্লাম ওনার নবী করিম সাল্লা হাতটা ধরে বললো হাদা সৈদুল্লাহ আলমিন এ তো সারা বিশ্বের লিডার হয়ে যাবে হাদা রাসুল রবাহিন তাকে নবী রাসুল করে পাঠাবেন সমস্ত বিশ্বের জন্য আল্লাহ তাকে রহমতুল আলামিন করে পাঠাবেন ফক্লাহ আনে মা এল মু কোরআসের আরো লিডার যারা আবু তালাবের সঙ্গীত সত্যি বলে আরে বাবার তুমি এত খবর কই পালা তোমার কাছে এত খবর কেমনে আসলো আকাবা লমান তোমরা যখন আকাবা এলাকা থেকে রওনা করে দিয়েছিলে অর্থাৎ সিরিয়া এলাকায় ঢোকার আগে একটা পাহাড় আছে পাহাড় অতিক্রম করে যখন তোমরা এই বর্ডারে ঢুকলে তখন থেকে আমি নোটিশ করেছি যে যত রকমের গাছ পাথর ইত্যাদি আছে সবগুলোই জন্য সেজা করছে কাউকে ও ইন এবং আমার নলেজ অনুযায়ী এগুলা করে একমাত্র নবী হিসাবে কেউ থাকলে তাকে আর আমি আরো ভালো করে কনফার্ম হয়েছি তার কাপড়ের ফাঁকে দিয়ে তার ঘাড়ের নিচে পিঠের মধ্য যে একটি আপেলের এর মতো যে মতো নব্বতের খাতামুনা বিহীন শিল আছে এটা আমি দেখার টানস নিয়ে ফেলেছি একটা এরকম মানে একটু গোস্ত একটু উঁচু এবং সেখানে কতগুলো এক্সটা পশম এরকম করে ওই এরিয়াটা কাভার করেছে যেভাবে আমাদের বডির মধ্যে মাঝে মধ্যে কোনো কোনো এলাকা থাকে না একটু আহ কারো কারো শরীরে এরকম দাগ থাকে জন্ম দাগ বলে আমাদের দেশে আর কোন নাম আছে কিনা বিভিন্ন আঞ্চলিক নাম আছে ওখানে একটু উঁচু এবং কয়েকটা চুল একটু বড় হয়ে থাকে বাহিরা তার নিজের আস্থানায় আসলো এবং কিছু খাবার তৈরি করলো ফেলে খাবার নিয়ে এসেছে এসে দেখে যে এখন খাবার তো এদের জন্য তখন তারা পাঠালো ওনার কাছে ওনাকে নিয়ে আসতে ওখানে নিয়ে আস আমি খাবার তো তার উপলক্ষে এনেছি তো নিয়ে আসলো যখন নিয়ে আসছে দেখে উনি আসছেন দুপুর ভরা দুপুরে রোদের মধ্যে ওনার মাথায় উপরে ম্যাগের ওনাকে ফলো করছে যখন তারা উনি আসলেন ফালাম্মা সরসলাসম মা আল্লা ফাইর্ষা যারা আলহি তখন ওই একটা ওইখানে ওই সময় একটা গাছের অস্তিত্ব সেখানে ছিল ওই গাছের ছায়া সবাই বসেছিল যে নবী করিম ওদের কাছ থেকে গাছটা সরে ছায়া মালা এখন এদিকে দেখতে পাচ্ছ না এই যে গাছের ছায়া তোমাদের থেকে সরে ওনার দিকে চলে গেছে তখন সে তাদেরকে লক্ষ্য করে বলল এই স্পেশাল বালক যে আছে ঢুকো না সেখানে তারা চরমপন্থী খ্রিস্টান তারা যদি দেখে যে আখেরিনবি চলে এসেছে চিনতে পায় তাহলে তারা তাকে হত্যা করে ফেলবেলা কতটুকু পরে চেক হবে এখন বলা হচ্ছে যে এই কথাবার্তার ভিতরে যে রোমানদের সাইড থেকে সাতজন চলে এসেছে এইখানে হাজির হয়ে গেছে অলরেডি কল তার জিজ্ঞেস মা আবিকুম তোমরা কি কারণে এখানে এসেছ কাল জেহাদ যে এই মাসেই এই নবী নবু নিয়ে পাওয়ার কথা এই নবু পাবে আমরা এই নবী নবীর এসেছি ফালা তার খোঁজে আমাদের সম্রাট চতুর্দিকে লোক পাঠিয়েছেন যে আরবদের কোন এলাকায় আসে আসে তাকে খুঁজে বের করতে হবে ওয়া ইননা ওখবের না খাবারও আমরা খবর পেয়েছি আরবদের কিছু লোক এখান দিয়ে বাণিজ্য কাফেলার সঙ্গে এসেছে সেই জন্য আমরা এখানে আসলাম আচ্ছা তোমরা ওই নবীকে নবীর নবুয় পাওয়া স্টপ করতে চাও তাই না তার যেন এগুলো না হয় কিছু তো আল্লাহ তারা যদি কাকে ন সিদ্ধান্ত নেয় তোমরা কি তাকে আটকাতে পারবা কলুল্লাহ তা তো পারবো না এরপরে অনেক কথাবার্তা হলো হইতে হতে শেষ পর্যন্ত নিয়ে আমরা সামনের দিকে যাব না তাকে নিয়ে ফেরত চলে যাও আবু বকর এবং বেলালকে দিয়ে পাঠিয়ে দিলেন যে তোমরা তাকে নিয়ে মক্কায় চলে যাও কিন্তু এই হাদিসটির ব্যাপারে অনেক কথাবার্তা এসেছে কোনো কোন আহ স্টোরিতে এই ঘটনাটাকে উল্লেখ করা হয়েছে ইমাব কাসির রহমতুল্লাহ আলী এটাকে বলেছেন যে ঘটনাটা সনদ খুবই দুর্বল ইমাম বলেছেন বলেছেন। হাদা হাদিস, মনকার জান কারণ এই সময় আবু বকর মাত্র দশ বছর বয়স এবং নবী করিম সাল্লাম তার থেকে আরো আরো ছোট আর বেলাল এই সময় কিভাবে থাকবে বেলালে তো এই সময় কোনো সন্ধানই হওয়ার কথা না কাজে কাহিনীটি আসলে ঠিক নয় এই ঘটনাটা আসলে ঠিক নয়। বরঞ্চ নবী করিম সালাম নিজে আসলে সম্পদ নিয়ে পরবর্তী মাছে তিনি কিভাবে ইয়ে করতে বাণিজ্য কাফেলায় সিরিয়া এলাকা এসেছেন যেখানে রোমান সম্রাটের কন্ট্রোল ছিল ঠিক আছে এই ঘটনাটা সেখানে মিলে না বিধায় ইমাম দাহাবি এই ঘটনাটাকে রিজেক্ট করেছেন এবং এটা আসলে সত্য ঘটনা নয় বরং তিনি যখন আস্তে আস্তে বড় হলেন তখন তিনি আবু তালেবের ঘরে আবু তালেবাহ আবু তালেব কিছু আহ ছাগল চরণের ব্যবস্থা করলেন এবং এই দায়িত্ব তিনি দিলেন আহ মুহাম্মদ মোহাম্মদ সাল আল সাল্লামকে তিনি মক্কার বাইরে গিয়ে কিছু ছাগল চরণের কাজ করতেন এবং সেটা আবু তালে কিছু হেল্পফুল হতো এবং এটা কারণ কি রসুল আল্লাহ আপনি কি ছোট কালে ছাগল চড়িয়েছেন কলা নাম আমিও চড়িয়েছি কিন্তু আর আহা আলা কারা রি তালি মক্কা লোকদের কাছে সামান্য কিছু অল্প পয়সা দিয়ে তারা আমাকে রাখাল হিসাবে ব্যবহার করেছে এবং আমি ছাগল চড়িয়েছি যেটা আবু তালেবের হাতে দিয়েছে কোন রকম সংসার চালিয়েছেন এবং তিনি আরো বলেন যে মূসা আলাহ ইসলামও ছাগল চড়িয়েছেন দাউদ আলা ছাগল চড়িয়েছেন আর আমিও ছাগল চড়িয়েছি ও না আর আনলি আহলিবি আজিয়াদ এই যেমন আজিয়াদ এলাকা আছে ওনাদের বাড়ির কাছে ওই আজিয়াদ এলাকায় আমি ছাগল চড়িয়েছি তিন সেটা বলেছেন তো এই ছাগল চড়ানোর মধ্যে অনেক শিক্ষা আছে নবীদের জন্য অনেক ট্রেনিং আছে কারণ পরবর্তী চড়ানোর কাজ কি কাজ নাকি ঠিকঠাক রাখা সবকিছু লাগে। ছাগলকে যদি তার আবার আপনি যদি উল্টা দিকে টানেন ছাগলকে যায় নাকি ছাগলে যদি মরজিয়ে না টানে তখন আপনি ছাগলকে এভাবে টানতেছেন দশি দিয়ে ছাগল কি করে পাও দিয়ে এরকম করে আটকে ধরে রাখে মানে আসবে না সে তার মরজি না হলে কায়দা করে আনতে হবে তো এইভাবে নবীদেরকে চড়িয়ে তাদের ধৈর্য পরীক্ষা করেছেন কিভাবে লুকআপ্টার করতে হয় এবং কিভাবে এগুলাকে পাহারা দিতে হয় যে কোনখান দিয়ে তারা ঘাস খেতে ক্ষেত্রে উল্টা দিকে চলে যাবে এবং সেখানে তারা শিয়ালের খপ পরে পড়বে নেকড়ে বাঘের খপ পরে পড়বে উম্মতকে এইভাবে পাহারা দিতে হবে শয়তানের খাপ পরে যেন তারা না পড়ে এরপরে নবীর নিজের হাতের কামায় পরবর্তী তিনি করেছেন যে নিজের হাতের কামাই মানুষের জন্য পবিত্র জিনিস ভালো জিনিস এগুলো উনি আল্লাহ তালা ওনাকে পরীক্ষা করিয়েছেন এরপরে আমরা আজকে এখানে থাকব এবং পরবর্তী পর্যায়ে উনি যখন বড় হয়েছেন প্রায় পনেরো বছর বিশ বছর ব্যবস্থা কিভাবে অংশগ্রহণ করেন এরপরে খাদি যারা আনুর টাকা পয়সা নিয়ে যখন নবী করিম সাল্লাহাম মোটামুটি বিষ পার হয়ে গিয়ে পঁচিশের কোঠায় পা দিয়েছেন তিনি কিভাবে নিজেই ব্যবসা জন্য তিনি এখন চিন্তা করলেন এবং খাদিদা রাজিয়াল আনহার মাল টাকা পয়সা নিয়ে তিনি এই পার্টনারশিপ বিজনেসে সিরিয়া বাণিজ্য গেলেন এগুলো আমরা আগামী সপ্তাহে শুনবো ইনশাল্লাহ অবিলাহি তফিক